আলোচিত হবে পৃথিবীর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম রসুল আলহি ওর মাদানি জীবনের প্রথম দিকের কিছু ঘটনা নিয়ে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 তিনি উমাইয়াকে কা বা করার জন্য সুবিধাজনক সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেন তিনি চাচ্ছিলেন কাবায় লোক কম থাকবে এরকম একটা সময়ে তা করতে উমাইয়া ভর দুপুরে সা আদেবেন তাফ করতে কারণ সে সময়টায় লোকজন কম থাকে কিন্তু সব সমস্যার নাটের গুরু আবু জাহেল তাদের দেখে ফেলল সে উমাইয়াকে জিজ্ঞেস করল তোমার সাথে থাকা লোকটি কে উমাইয়া বলল সে হল সা আদেবেন ওয়াজ সাওয়াজ বেশ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন আওয়াজ গোত্রের প্রধান আবুজাহাল সাধকে বলল যেই লোকগুলো নিজেদের ধর্মত্যাগ করে চলে গেছে তাদের তুমি আশ্রয় দিয়েছ আর এই মক্কা এসে তুমি নিরাপদে ঘুরে বেড়াচ্ছ এ কি করে সম্ভব তুমি তো দাবি করেছ তুমি নাকি ওদেরকে সাহায্যও করবে সোনম আজ যদি তোমার সাথে আবু সফওয়ান অর্থাৎ ওমায়া না থাকত তবে তুমি নিরাপদে ঘরে ফিরতে পারতে না। সায়াদেবের মোয়াস তখন গলা চড়িয়ে আবুজাহকে সাবধান করে দিয়ে বললেন দেখো তুমি যদি আমাকে তা অফ করতে বাধা দাও তাহলে তোমাদের আমি চলাচলে বাধা দেব। অন্য আরেকটি এসেছে তিনি বলেছেন। যদি কাফেলাকে তা অফ করতে বাধা দাও তাহলে সিরিয়াগামী তোমাদের যে বাণিজ্যিক রুট আছে সেটা আমি নষ্ট করে দেব কোরাইশদের কাফেলাগুলোকে মদিনার কাছ দিয়েই সিরিয়া যেতে হতো। তাই সাদ তাকে কাফেলা আটকানোর হুমকি দেন বলা যেতে পারে এটা ছিল একটা অর্থনৈতিক যুদ্ধের হুমকি অন্যদিকে আবুজাহের কথা থেকে এটা স্পষ্ট যে সে সাহায্যকে শত্রু হিসেবে বিবেচনা করছে কারণ সাহায্য কুরাইশদের শত্রুদের আশ্রয় দিয়েছে এর আগে মদিনার সাথে মক্কার সম্পর্ক ছিল ভালো বলা যায় মদিনা ছিল মক্কার বন্ধুরাষ্ট্র মদিনা থেকে কেউ মক্কায় আসলে তার মক্কার কারো থেকে নিরাপত্তা বা ভিসার প্রয়োজন হতো না কিন্তু হিজরতের ঘটনার পর আবু জাহেল মক্কার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন আনল আর তা হল মদিনা থেকে এখন মক্কায় কেউ আসতে চাইলে তাকে মক্কার কার নিরাপত্তা নিয়ে আসতে হবে অথবা আমার নিয়ে আসতে হবে এর মাধ্যমে সে যে কুরাইশরা এখন মোদিনাকে শত্রু রাষ্ট্র হিসেবেই দেখছে কুরাইশদের পক্ষ থেকে হুমকির ঘটনা কেবল একটি নয় রসুল্লাহ আলহিাস্লাম মোদিনা হিজরত করার পরপরই কুরাইশরা আব্দুল্লা ইবেন ওবাইয়ের কাছে একটি চিঠি লিখে বলে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 মুনাফিকদের নেতা আবদুল্লাবেন ওবাই তখনও মুসলিম হয়নি আসলে সে কখনোই সত্যিকারে মুসলিম হয়নি তার ইসলাম গ্রহণ ছিল লোক দেখানো বা আয়াশ সে যখন এই চিঠিটি পেল তখন সে তার সাঙ্গে নিয়ে রসুল্লাহসাল্লিহাস্লামের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছিল কিন্তু রসুল্লাহসাল্লাহ আলিহাস্লাম তাদের এই পরিকল্পনা সম্পর্কে জেনে যান এবং তাদের সাবধান করে দিয়ে বলেন কোরাইশদের হুমকিতে তোমরা বেশ ভালোই না রাখিয়েছ মনে হচ্ছে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 এখানেও লক্ষণীয় আল্লা রসুল সাল্লাহ আলী নবগঠিত রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিদ্রোহের পরিকল্পনাকে গোড়াতেই কিভাবে ভণ্ডুল করে দিলেন তিনি কোন অস্ত্রপ্রয়োগ বা হুমকি ছাড়াই আবদুল্লাহ ইবিন উবাইকে দিতে সক্ষম হন তিনি শুধু তার কথার মাধ্যমে তাদেরকে নাড়া দিতে সক্ষম হন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তার চারপাশে সমাজ ও মানুষগুলোকে ভালোভাবে বসতেন তিনি বুঝতেন তাদের কাছে সবচেয়ে দামি হল তাদের গোত্র আর পারিবারিক সম্পর্ক তিনি সেই কথাটি তাদের স্মরণ করিয়ে দিলেন যে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ হল আব্দুল্লাহবেন উবাই আর তার সঙ্গীদেরকে তাদের নিজ পরিবার আর গোত্রের মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যেটা তারা স্বভাবতই অপছন্দ করবে যদিও আইনগত বা সাংবিধানিকভাবে চিন্তা করলে এই বিদ্রোহ সম্পূর্ণভাবে অবৈধ রসুল সাল্লু আলি হাসালাম তাদেরকে সে কথা স্মরণ না করিয়ে তাদের গোত্রের কথা স্মরণ করিয়ে দিলেন কারণ এই লোকগুলো ছিল মোশেক আর তাদের দুর্বলতা হচ্ছে তাদের গোত্র আর এভাবে জীবনের একদম প্রথম দিকে রসুল্লাহ খুব সহজভাবে এই ষড়যন্ত্র বাঞ্চাল করতে সক্ষম হন মদিনা ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্রোহের সুযোগ সন্ধানী গোষ্ঠীর উৎপাত এবং বহিঃত্রুর আক্রমণের সম্ভাবনা এই দুই মিলিয়ে মোদিনার প্রথম দিকের সময়টি ছিল অনিশ্চয়তা অনিরাপত্তা ও আশঙ্কায় ঘেরা যদিও মোদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল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 মোমিনদের মধ্যে কি কেউ এমন আছে যে সারা রাত আমাকে পাহারা দেবে আয়সা বললেন আমরা অস্ত্রের আওয়াজ শুনতে পেলাম রসুল উল্লাহ সাল্লাহ আলী জিজ্ঞেস করলেন কে তুমি তখন সাহবিন আবি ওয়াকিয়াল আনহু বললেন হে আল্লাহ রসুল আমি আপনাকে পাহারিতে এসেছি আয়সা রদিয়াল আনহা বলেন সেই রাতে রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে আমি তার নাক ডাকা শব্দ শুনতে পেয়েছিলাম ইবেন হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মন্তব্য করেছেন নিরাপত্তার বিষয়ে মুসলিমদের উদাসীন বা অসতর্ক হওয়া উচিত নয় রসুল্লা আলাইস্লাম হুমকির আশঙ্কা করছিলেন এবং তিনি এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন তিনি নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ঘুমাতে পারছিলেন না তিনি চাচ্ছিলেন কেউ তাকে পাহারা দেখ এ থেকে বোঝা যায় একজনের মুসলিমের অসতর্ক হওয়া উচিত নয় তিনি আরো বলেছেন যে নেতা কিংবা আলিমদের নিরাপত্তা দেওয়া মুসলিমদের দায়িত্ব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 নবগঠিত ইসলামী রাষ্ট্রকে এই জাতীয় হুমকি আর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম মোদিনার মুসলিম সমাজের ব্যাপক সামরিকীকরণ করলেন যা আমরা এর আগে একটি পর্বে বিশভাবে আলোচনা করেছি আজকের পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিরক্ষা ও ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম কি কি সামরিক পদক্ষেপ নিয়েছিলেন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 আবার বদর উহুদ এগুলো ছিল সরাসরি শত্রু সাথে মোকাবেলা মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয় এবং গাজর বা অহুদের যুদ্ধকে বলা হয় গাজওয়ায়ে বদর বা গাজওয়ায় অহুদ অন্যদিকে আবু ওবায়দা ইবনুল জার লগো আনহ নেতৃত্বে সামরিক অভিযানকে বলা হয় সারিয়া আবু ওবায়দা পার্থক্য হলো যেসব অভিযানে রসুল্লা সাল আলী সরাসরি অংশগ্রহণ করার সেনা দল পাঠানো হয় আর সারিয়া বলতে বোঝানো হয় সেনা অভিযান বা মিলিটারি রেড তবে একটি ব্যতিক্রম আছে সেটা হলো মোতার যুদ্ধ মোতার যুদ্ধে নবীজ সাল্লু যদিও নিজে অংশ নেননি তবু না বলে বলা হয়। কারণ এই অভিযানে অনেক বড় সেনাবাহিনী পাঠানো হয়েছিল এবং রোমানদের সাথে মুসলিমরা সরাসরি এই যুদ্ধে অংশ নেয় তাই এ যুদ্ধকে গাজার মর্যাদা দেওয়া হয় পুরো সিরাজ জুড়ে অন্তত আটত্রিশটি সারিয়ার ঘটনা আছে আর গাজওয়া আছে সাতাশটি তবে কোন হিসাব অনুসারে এই সংখ্যা আরও বেশি এখন আমরা বদরের যুদ্ধের আগে যে কয়েকটি সামরিক অভিযান সংঘটিত হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি শুরুতেই গাজওয়াত রসুল্লাহু আলিহাস্লাম সর্বপ্রথম যে গাজওয়ায় অংশ নিয়েছেন সেটি হল গাজওয়াতুল আবুয়া এই গাজওয়াতে কোনো যুদ্ধ হয়নি এই যুদ্ধে বনু দামরাগোত্রের সাথে মদিনা শান্তি চুক্তি হয় এরপর রসুল্লাহু আলী হাসাল্লাম উবৈদ এ বিন হারিসের নেতৃত্বে সারিয়া পাঠান তিনি নিজে সেই অভিযানে অংশ নেননি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 যে আল্লা রাস্তায় প্রথম তিন নিক্ষেপ করি দ্বিতীয় ঘটনা হামজাবিন আব্দুল মোতালি ব্রাদ আনহর নেতৃত্বে আরেকটি সারিয়া পাঠানো হয় এই অভিযানে তিরিশ জন মুহাজিরকে পাঠানো হয় এবার তারা উঠে চড়ে অভিযানে অংশগ্রহণ করেছিলেন তারা কোরআসের একটি কাফেলা আক্রমণ করার জন্য গিয়েছিলেন এই কাফেলাতে কোরআসের প্রচুর সম্পদ ছিল এবং একসাথে অনেক রক্ষকও ছিল শেষ পর্যন্ত এই অভিযানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি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 মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তাদের কাফেলা ও তাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তিন নম্বর আরও একটি গাজোয়া সংঘটিত হয়েছিল যার নাম গাজওয়ায় বুয়াথ একশো সদস্যের কোরাইশদের একটি কাফেলা দখল করার জন্য এই অভিযান পরিচালিত হয় সেই কাফেলা নেতৃত্বে ছিল উমাইয়া বিন খালাফ আমাদের নিশ্চয় মনে আছে উমাইয়া বিন খালাফ হল সেই ব্যক্তি যে ছিল বিলাল রাজিয়াল্লাহ আনহুর সেই অত্যাচারী মনিব। কিন্তু মুসলিমরা কাফেলাটি খুঁজে পায়নি তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি চার নম্বর ঘটনা গজওয়াত আশিরা বা উসাইরাতেও একইভাবে একটি কাফেলা আটক করার জন্য সেনা দল পাঠানো হয় কিন্তু সেবারও কোনো যুদ্ধ বা সংঘর্ষ হয়নি তবে বনুমদলিজ নামের একটি গোত্রের সাথে শান্তি চুক্তি স্থাপিত হয় পাঁচ ঘটনা। এরপরে ঘটে সারিয়া এসবিন আবি অভিযানে আট জন মুহাজির অংশ নেন সারিয়াটি পাঠানো হয় হিজাজে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 ইসলামের ইতিহাসে এই সারিয়া বেশ তাৎপর্য বহন করে একটি ছিলেন অল্প সংখ্যক সাহাবিকে তার সাথে পাঠানো হয় উদ্দেশ্য ছিল কোরাইসের একটি কাফেলা আক্রমণ করা অভিযানের পূর্বে রসুল্লাহ আলহাম আবদুল্লাহ ইবিনাহাজের হাতে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 এবং দলের সবাই আবদুল্লাহ ইবেন জাহাজ আদিনহুর সাথে যেতে ইচ্ছা প্রকাশ করলেন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য এতটাই উৎক্রীপ ছিলেন যে কেউই দল থেকে বের হননি তাদের এই অদম্য বাসনায় বলে দেয় যে তারা দুনিয়ার জন্য যুদ্ধ করতেন না বরং তারা আল্লাহর জন্যই যুদ্ধ করতেন তারা শেষ পর্যন্ত কোরাইশদের কাফেলা খুঁজে পেলেন কাফেলা নিরাপত্তা ব্যবস্থা তেমন একটা শক্তিশালী ছিল না মাত্র চারজন লোক পাহারা ছিল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 তারা খুব বড় করে এই কাহিনী প্রচার করতে লাগল তারা এর বিরুদ্ধে ব্যাপক মিডিয়া ক্যাম্পেইন করল তারা বলে বেড়ালো মুহাম্মদ আর তার লোকেরা পবিত্র মাসের রীতি ভেঙেছে তারা পবিত্র মাসের রক্তপাত করেছে আমাদের লোকদের বন্দী হিসেবে তুলে নিয়েছে পবিত্র মাসে আমাদের সম্পদ চুরি করেছে এই করেছে সেই করেছে এভাবে তারা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল তৈরি করল পুরো আরবের সামনে মুসলিমদের হেয় করাই ছিল তাদের উদ্দেশ্য পবিত্র মাসকে আরবরা সম্মান করত সেই মাসগুলোতে তারা যুদ্ধবিগ্রহ খুনখুনি করত না এবং যারা করত তাদেরকে খুব খারাপ চোখে দেখা হতো। মক্কার কুরাইশরা এই সুযোগটি নিল পুরো আরবের সামনে মুসলিমদেরকে বাজেভাবে ভাবে উপস্থাপন করার একটা সুযোগ পেয়ে গেল তাদের এই মিডিয়া ক্যাম্পেইনের ঢেউ মদিনা পর্যন্ত গিয়ে ঠেকল ইহুদিনা বলতে লাগল মুসলিমদের সাথে শুধু মক্কার কুরাইশরা না পুরো আরবদের সাথেই যুদ্ধ পেতে যাবে কারণ মুসলিমরা হারাম মাসের পবিত্রতা নষ্ট করেছে এমন কাজ কিভাবে করলে কার নির্দেশ করলে অভিযানে অংশ নেওয়া মুজাহিদ সাহাবিরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন তারা মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করতে লাগলেন আল্লাতালা এই ব্যাপারটি কিভাবে বিচার করবেন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 সুর বাকার এই আয়াতটি অবতীর্ণ হয় ইস অলুন শহরিল হরমি পিত কিত ওদু উন্ন সবিলি কুফরু বিহি অল মসজিদ হরমি ইহি মিনহু আকবর আল্লাহ নতু অক বো মি নজলন কু কুম হতো খুম দীনি কুম ইনি পও ও মিদমিং খুম দীনি হুয় ক্যা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 তাতে তারা চিরকাল বাস করবে সুরব পাকারা আয় দুইশ এই ঘটনার পর আল্লা রসুল্লের কাছে প্রশ্ন তোলা হয়েছিল সম্মানিত মাসে যুদ্ধ করা কি ইসলামের বিধান আছে আল্লাহ এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন হ্যাঁ আব্দুল্লা ও তার লোকেরা যে কাজ করেছে অর্থাৎ পবিত্র মাসে যুদ্ধ করা অনেক বড় পাপ কিন্তু এর এরপরেই আল্লাহতালা মুসলিমদেরকে শিখিয়ে দিলেন কিভাবে এইসব ঘটনা সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হয় আল্লাহলা বললেন এই সাহাবারা যা করেছেন তা ভীষণ গুনাহের কাজ কিন্তু এর পরপরই আল্লা কুফফারদের দ্বারা সংঘটিত বড় বড় অপরাধগুলোর প্রথমত পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। কুরাইশের লোকেরা মানুষকে ইসলাম গ্রহণে বাধা দিত দ্বিতীয়ত কুফরি করা এটি হল আরও একটি বড় গুনহের কাজ যা কুরাইশের লোকেরা অনবরত করেই যাচ্ছিল তৃতীয়ত মসজিদুল হারামের পথে বাধা দেওয়া মুসলিমদেরকে তখন মক্কায় যেতে দেয়া হত না চতুর্থত সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা কোরাইশরা মোহাজির মক্কা থেকে বের করে দিয়েছিল এই আয়াতটি সবাইকে পুরো বিষয়টি সঠিকভাবে দেখতে শেখালো। আল্লাহ আল্লাহতালা বললেন আবদুল্লা বিন জাহাজ যা করেছিল তা ভুল ছিল কিন্তু কোরাইশরা ১৩ বছর ধরে যা যা করে আসছে তা আরো গুণ বড় অপরাধ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 আল্লাহতালা কোরাইসের কৃতকর্মের উপর বেশি আলোকপাত করেছেন এবং এই ব্যাপারে সবকিছু পরিষ্কার বলে দিয়েছেন তখন তারা স্বস্তি পেলেন এখন তারা আশা করছেন স্বীকৃতির এরপর আল্লাহ তালা সুরাবাকার দুইশ আঠারো নম্বর আয়াতটি নাজিল করেন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 সর্বপ্রথম কোন কাফেরকে হত্যা করা হয় এটা ছিল তাদের জন্য মর্যাদার বিষয় এই দুটো আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লিহাসাল্লাম কাফেলার সম্পদ ও দুইজন বন্দিকে গ্রহণ করলেন কুরাইশের লোকেরা এই দুইজন বন্দিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেয়ার জন্য এসেছিল অন্যদিকে সারিয়ায় অংশ নেয়া দুই সদস্য তাদের উঠ খুঁজতে বের হয়েছিল তাই রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বললেন সারিয়ার ওই দুইজন লোক ফিরে আসা না পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেয়া হবে না আসলে রসুল্লাহ সাল্লু আলিউলাম আশঙ্কা করছিলেন যে ক্রাইশরা হয়তো তাদেরকে হত্যা করতে পারে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনও শত্রুর হাতে ছেড়ে দেবে না যেভাবে দেননি আমাদের রসুল্লাম তিনি তাদেরকে কতটা ভালোবাসতেন তা তার এই কাছ থেকে বোঝা যায় অতঃর সেই দুইজন মুসলিম সা আদেবিনাবি ওয়াক্কাস ও উত্লা আনহুমা ফিরে আসার পর রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেন বন্দীদের একজন আল হাকিম এ বেন মুসলিম হয়ে যান এবং তিনি মদিনাতেই থেকে যান পরবর্তীতে তিনি শহীদ হন আরেকজন বন্দী উসমান এবেন আল মহিরা মক্কায় চলে যায় এবং কাফের হিসেবে মৃত্যুবরণ করে এবার আলোচনা করা এই অর্থাৎ নাখলা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত গোপনীয়তা পুরো সিরাজ জুড়ে প্রতিটি মিলিটারি অপারেশনে আল্লাহ সুলতান আল্লাহ আলহাম কঠোরভাবে গোপনীয়তা অবলম্বন করেছেন যে কোন অপারেশনের সফলতার সাথে গোপনীয়তার বিষয়টি জড়িত মদিনায় মুসলিমদের কিছু গোপন শত্রু ছিল যারা কুরাইসের বিরুদ্ধে অপারেশনের খবর আগে থেকে জানতে পেলে সেই খবর কুরাইস্তের দিতে পারে নবীজ্ল আলী হাসলাম বিষয়টি জানতেন আর তাই তিনি কোথাও অপারেশনের উদ্দেশ্যে তার বাহিনী পাঠানোর আগে সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করতেন তিনি অপারেশনের লক্ষ্যস্থল কোথায় সেটা সবার কাছে প্রকাশ করতেন না অথবা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 অথচ তখন কোন নাইন ইলেভেনের ঘটনা ঘটেনি কিন্তু আমাদের সামনে তারা সেসব ইতিহাস চেপে যায় তাদের ন্যারেটিভে ইতিহাস শুরু হয়েছে দুই সালের ১১ সেপ্টেম্বর অথচ ইতিহাস নাইন ইলেভেনে শুরু হয়নি নাইন ইলেভেন হল আমেরিকার ভয়াবহ সামরিক আগ্রাসন ও দখলদারীদের জবাবে মুসলিমদের একটিমাত্র প্রতিক্রিয়া মুসলিমদের কোনো ভুল বা বাড়াবাড়ির কারণে তাই কোনো কাফি নিহত হলে টিভিতে হেডলাইন হয় হাহাকার পরে যায় কিন্তু কাফিররা যখন পাইকারি হারে মুসলিমদের হত্যা করে সেটা কেবল একটা পরিসংখ্যান মাত্র দুঃখজনক বিষয় হল কাফিরদের এই স্ট্র্যাটেজিতে বেশিরভাগ মুসলিমরা ধোকা খায় তারা কনভিনসড হয়ে যায় তারা মুসলিমদের দুষ্টতে থাকে অথচ কাফের শক্তির নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে তারা জানেই না অথবা জানার আগ্রহবোধ করে না ২০০৩ সালে এরাকে হামলা ও আগ্রাসন চালানো হয় এর আগে এর কারণ হিসেবে अमेरिका और ब्रिटेन एक दूसरी शक्ति सारा पृथ्वी के कन्स करते समर्थ हो इधर व्यापक विध्वंस अस्त्र अथवास मैथिवी हुमकिस सी आई एर कन्फार्म इंटेलिजेंस रिपोर्ट आज इरकर का रासायनिक अस्त्र नार्व एजेंट इस आज पर्त व्यापक विध्वंसी अस्त्र खुजे पाए इराके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 আর মুসলিমদের অপরাধ ফুলে ফেপে বাড়িয়ে চড়িয়ে প্রকাশ পায় তারা তথ্য আর অপকর্ম চেপে যাওয়া দিকে যেন একে পুঁজি করে নিজেদের ফায়দা হাসিল করতে পারে আজকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সেই কাজটি করছে যা করেছিল ক্রাইশরা ক্রাইশরা যখন তাদের মিডিয়া প্রোপাকান্ডার মাধ্যমে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 যখনই আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উগ্রপন্থা এবং এই ধরনের আরও অনেক অতি পরিচিত কিছু অভিযোগ ত্যাগ করা হয় তখন অধিকাংশ মুসলিম হয়তো ভাল নিয়ত থেকেই রক্ষণাত্মক অবস্থানে গিয়ে নিজেদের নির্দোষ প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন তারা বলে দেখুন অল্প কিছু মানুষের কাজের জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যায় না আমরা শান্তিকামী মুসলমান ইসলাম নিরীহ মানুষ হত্যা কোন ক্রমেই সমর্থন করে না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 কাশীরদের সামনে হাঁটু গেড়ে বসে নমনম হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার এই বেদনাদায়ক মানসিকতা যেন আমরা পরিত্যাগ করি বরং হাটে হাড়ি ভেঙে তাদেরকে যেন তাদের অপকৃতগুলোকে দেখিয়ে দেই। এই আয়াতে মুসলিমদেরকে কুরাইশে অপকর্ম ও অন্যায়ের স্বরূপ উন্মোচন করে দিতে শিক্ষা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য ছিল তাদের তর্জন গর্জনকে সীমিত করে দেওয়া ঠিক একইভাবে আমাদের উচিত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 মুসলিমদের একে অপরের প্রতি ভালোবাসা থাকা খুব জরুরি নবীজ সাল্ল আলীসাল্লাম দুইজন মুসলিমকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত বন্দী কাফিরদের ছেড়ে দিতে অস্বীকৃতি জানান অনেক মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসাবে অফার করা হলেও নবিজি এই অফার গ্রহণ করেননি এই থেকে বোঝা যায় মুসলিমদের পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকা কতটা জরুরি এখন আমরা সংক্ষেপে আলোচনা করব অন্যান্য সারিয়া থেকে আমরা কি কি শিক্ষা পাই এক নম্বর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 তাই আরবের বিভিন্ন গোত্রের মাঝে মুসলিমদের শক্তি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য করতেন। তখন পর্যন্ত আরব গোত্রের মাঝে বেশ উঁচু অবস্থানে ছিল তাদের আরবের প্রধান গণ্য করা হতো তারা ছিল কাবার রক্ষক আর তাই আরবের অন্যান্য গোত্রদের মাঝে তাদের প্রতি বিশেষ ধরনের সম্মান ছিল রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম এই ধারণাটিকে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি সবাইকে জানিয়ে দিলেন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 মুসলিমদের শক্তি সামর্থ্যকে তারা ভয় করে চলত তারা যখন দেখত মুসলিমরা একটার পর একটা সামরিক অভিযান প্রেরণ করছে স্বাভাবিকভাবেই তারা মদিনা আক্রমণের ব্যাপারে আশা ছেড়ে দিত শিক্ষা দিতাহ আলিহাস্লাম সব গোত্রের সাথে যুদ্ধে জড়ান কিছু গোত্রের সাথে তিনি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে তখন মুস্রিকদের সাথে সন্ধি চুক্তি করার অনুমতি দেয়া হয়েছিল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 কুরাইশদের সাথে আরব মুশ্রিক অন্যান্য গোত্রগুলোর মিত্রতা ছিল পুরো আরবে কুরাইশরা নিরাপদে চলাফেরা করত কেউ তাদের বাধা দিত না এই বিশেষ সুবিধা কেবল কুরাইসরাই ভোগ করত কিন্তু আল্লাহ রসুলসাল্লি সাল্লাম যখন বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করলেন তখন সেই গোত্রগুলোর সাথে কুরাইশদের আর মিত্রতা থাকল না এই কারণে আরবে কুরাইসদের চলাচল এবং কাফেলা বাণিজ্য ধীরে ধীরে অনিরাপদ হয়ে পড়ে তিন নম্বর শিক্ষা সারিয়াগুলো প্রেরণের আর একটি বড় উদ্দেশ্য ছিল কোরাইশদের উপর একটি অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া অধিকাংশ সারিয়া কোরাইশদের কাফেলা দখল করার জন্য পাঠানো হয়েছিল এই কাফেলাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কোরাইশরা আরও বেশি বেশি করে অর্থ খরচ করা শুরু করে ফলে তাদের অর্থনীতিতে চাপ পড়ে ইসলামী ফিকা অনুসারে যখন কোন মুসলিম রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থায় থাকে তখন সম্পদ ও রক্ত মুসলিমদের জন্য হালাল হয়ে যায়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 বেদুইনরা মদিনায় আচমকা আক্রমণ করার ব্যাপারে পরিকল্পনা বাদ দেয় কি মোদিনার বাইরেও তারা মুসলিমদের আক্রমণ করার ব্যাপারে কিছুটা এবং শিক্ষা। এই অভিযানগুলো ছিল মুসলিমদের জন্য একটা মিলিটারি ট্রেনিং স্বরূপ তারা এইসব স্তারিয়ার মাধ্যমে যুদ্ধের ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিল এসবের মাধ্যমে তারা যুদ্ধের ময়দান পরিদর্শন শত্রুপক্ষকে আচমকা আক্রমণ ছত্রভঙ্গ করা ইত্যাদি নানা রকম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 বরং তারা নিজেরাই উত্সাহী হয়ে মদিনার বাইরে জিহাদে অংশ নিয়েছেন পরবর্তী পর্বগুলোতে আমরা সেই কাহিনী জানতে পারব ইনশাআল্লাহ এখানে শেষ আজকে আমরা যে সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো খুব বড় বা বিখ্যাত অভিযান ছিল না এই অভিযানগুলোর কারণে কোন পক্ষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো মুসলিমদের সাথে কুরাইসদের মধ্যে একটি বড় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করে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 তার সাথে জাদুকর করাছে। আমি শয়তানকে তাকে এবং তার সঙ্গী সাথে সবসময় সাথে দেখেছি নিশ্চয় তোমরা কায়লার সন্তানদের শত্রুতা সম্পর্কে অবগত মদিনা আউস এবং কাইলা নামক এক নারীর উত্তশ্রী ছিল সুতরাং মোহাম্মদ একজন শত্রু যে অন্যান্য শত্রুদের সাহায্য গ্রহণ করেছে